खुक लोकटा कल लाल मतार नाम सुनी नातर प्रश्ने नान उत्तर की गल्प नाना क्या तुम ना कि दे তুই সব সময় আর তোমারে খুব সমান সমান করি তাহলে আর মুশকিল ইতো না তো মুশকিল ইত্তুক গো নাই দিল্কেলি কত নয় হালা তোর তোর বৌল অতি ডরাইব হ্যাঁ তোর বৌল অতি ডাইব তোর নাম কি লাল নিয়ে তো তোর নামে আমি নাও মিলে নামে মিললেনা তোর সরি মিললেনা নয় দেয় না না বহু জায়গা বহুত কিছু নাম আমি মিললি দি এরকম আধ দেখি তুই একবারে না। দেখো আর এক নাম লালে না হালা দে তুই আর অঙ্ক শুরু করে দিলে হতেনা হ্যাঁ তুইলে আর হতে এই যে নিউ মার্কেট বছর আবার সিনেমা চলার ইনকি ইজ্জুতে খাম না না বুঝো তুই লালদি কে এবার কি লাল না তো মানছে লালদিকে কয় আর কিছু বুঝুন নয় ই তুমি কে শুধু আর লো আসল হতা অনানা হা বুঝাই আসল হতা কি অনানা হ না বুঝাই নামে মিল না তাইলে বুঝা বড় দায় নামে মিল না তাইলে বুঝা বড় দায় আসল হতা কি অনানা হনা বুঝাই আসল হতা কি অনানা হনা বুঝাই লাল পানি হন ও দিন তো লাল নদে তো মানসে লাল ডি কে বুঝিন পাইলাম লাল ডির পানি হ নদিন তো লাল ন দেখি তো মাইন লাল ডি কে বুঝিন পাইলাম তিন ফুল মাতার দেখি উগা ফুলো নাই তিন ফুল ওর দেখি উগা ফুলো নাই আসল হতা কি ওনা না বুঝাই আসল হতা কি না বুঝাই নামে হামে মিলন তাইলে বোঝাব দায় নামে হামে মিলন তাইলে বোঝাব রায় আসল হতা কি অনানা হ না বুঝাই আসল হতা কি অনানা হোজাই বৌদ্ধি জ্ঞানীয় মার্কেট পুরান্ন হয়ে খেয়াই বুড়া কিল্লাই আড্ডা মারু শিশু পারছুরি জ্ঞানীয় মার্কেট পুরান্ন হয়ে কে বু কি আড্ডা মারু শিশু বার কী পাহার সারা কনে দিল্লি ভাই চারা গীপ দিল্লি ভাই আসল হতা কি ওনা না হা বুঝা আসল হতা কি ওনা না হাব নামে হামে মিলনা তাইলে বুঝা বড়ো দাই নামে হামে মিলনা তাইলে বুঝা বড়ো দাই আসল হতা কি বর্ষি মা না রা গুনা নাম হুন্নি এন্ডে কুমিরাই নাই। তুলি ইজোত নাম দিয়া বার্ষয় শান্তি রানুষ মরে রান্তি জালাই শান্তি রান মানুষ মোর শানি জান আসল হতা কি ওনা হুজাই আসল হতা কি ওনা না হ না বুজাই না আসল হতা কি ওনা হুজাই আসল হতা কি ওনা হ বাস খালিগুণ বাস্ত বাস খালি কে খোয় আদার আদার মানুষ তো কদু আয় বাস খালি এ দুগুন বাস্ত বাস খালি হয়। আদর আদার মানুষ তো কু আধারি খোয় গন্ড গোলর হতা হই শেষ ঘোরা নন্ড গোলর হতা হই শেষ ঘোরা ন আসল হতা কি ওনা না হুজাই আসল হতা কি ওনা না হুজাই হামে মিলনা তাইলে বুঝা বড় দায় না তাইলে বুঝা বদাই আসল হতা কি ওনা না হুজাই আসল হতা কি ওনা না হো না আলি শঙ্কর বিল্ডিং বান্ধি পুরাই ফলাই আমি মার্কেট ওই গেয়ে আলি সিল্ডিং বান্দি পুরাই আমগা আমি মার্কেট ওই গেয়ে বৌবাজার বেসা কিনো বন না বৌবু বাসা কিনো বন নাই। আসল হতা কি ওনা না হো বুঝাই আসলি ওনা না হো না বুঝাই নামে হামে মিল না তাইলে বুঝা বর দাই নামে হামে মিলনা তাইলে বুঝা বর দাই আসল হতা কি না বুঝাই আসল হতা কি ওনা না হা বুঝাই